কৃষ্ণা শিল্পার يا رب امتنا اجاب اذانته والمسلمون قلوبهم احجار الله انا غاب الله سبحانه و في كل يوم و بما تسمع تبكاهم وعويلهم فاحتر الركام فاين اين ساروا قلنا علمت باننا احضرنا ما بيع وعدا ان قد ཭ག ར ར ངསྤ གསྱས ར আসমানি হক এ কি হক जाए तो मैं समझता हूं कि अगर মুমকিনে এই তেকি से কপড়ে हमारी जानों নিজাম जाने से তাহতি हो जाता है तो मेरा মেলা से সেই সৌদা হ্যাঁ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 আমার প্রিয় মুসলিম ভাইয়েরা আপনাদের উপর আল্লাহর শান্তি মাগ ফেরাত ও রহমত বর্ষিত হোক বর্তমান দিনগুলোতে মুসলিমদের উপর নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে আর মুসলিম বিশ্ব গাফেল হয়ে বসে আছে পশ্চিমা মিডিয়াগুলো এইসব খুনিদের সাথে একত্রিত হয়ে তাদের জঘন্য কর্মকাণ্ডের ভয়াবহতাকে তুচ্ছ করে উপস্থাপন করছে এবং প্রকৃত সত্য গোপন করে চলছে বাংলাদেশে রক্তের বন্যা বই যাচ্ছে আর মুসলিমরা তার থেকে বেখবর হয়ে বসে আছে বাংলাদেশ ব্যক্তিবর্গের ক্ষমতা ও সম্পদের বলি হয়ে চলছে। এদের মধ্যে সক্রিয় ভূমিকা পালন করছে ইন্ডিয়ার দালাল পাকিস্তানের দুর্নীতি পড়েন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ ও পাকিস্তানের বিশ্বাসঘাতক ক্ষমতালোভী রাজনীতিকরা যারা তাদের লোভ ও লক্ষ্য পূরণের জন্য কোনো কিছুর বলি চলাতে প্রস্তুত আর এর ফলশ্রুতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রকৃতপক্ষে এই উপমহাদেশের মুসলিম সমাজ বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের মুসলমানরা আজ বাংলাদেশে ইসলামের মৌলিক আকিদা ইসলামের নবী সাল্লাহাল্লাম ও এর উম্মতের বিরুদ্ধে যে অপরাধ সংগঠিত হচ্ছে তা এই এইসব কূটকৌশলীদের বপন করা বীজ বিক্ষের ফল ছাড়া আর কিছুই নয় পাকিস্তানের অধীন হতে স্বাধীন হওয়া বা বাংলাদেশের মানুষের উপর থেকে শোষণ নিষ্পেষণ বন্ধ করা অথবা পাকিস্তানের সেনা শাসন থেকে মুক্তি পাওয়া এর কোনোটাই এর প্রকৃত উদ্দেশ্য নয় যদিও এইসব দুষ্টেরা এমন সব স্লোগানের পিছনে আত্মগোপন করে ও বারবার বুলি আওড়াতে থাকে এবং তাদের ঈর্ষা পরায়ণতা দুর্বলতা বা উভয়কে ঢাকতে এই সব স্লোগানের প্রচার করে থাকে কিন্তু এগুলোর কোনটি কখনোই প্রকৃত উদ্দেশ্য ছিল না প্রকৃত উদ্দেশ্য ছিল এই উপমহাদেশের মুসলিম উম্মাকে দুর্বল করে দেয়া। এর লক্ষ্য ছিল মুসলিম উম্মাকে ছোট ছোট ভাগে বিভক্ত করা এবং পরস্পরের মধ্যে বিবাদ সৃষ্টি করে আঞ্চলিক দ্বন্দ্বকে উসকে দেয়া ও রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল উম্মার শক্তির উৎস ও ঐক্যের ভিত্তিমূলে আঘাত করা ইসলামের আকিদা বিশ্বাসকে ধ্বংস করা আজ পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া ও আফগানিস্তানে যা কিছু ঘটে চলছে তা সবকিছুই তাদের এই শয়তানি পরিকল্পনার বাস্তবায়ন করার প্রথম অঙ্ক মাত্র আর পূর্ব উল্লেখিত ব্যক্তিবর্গ তাদের এই জঘন্য চক্রান্ত বাস্তবায়নের হাতিয়ার মাত্র যারা মাত্র কিছুদিন পূর্বে বাংলাদেশের মুসলমানদের উপর গণহত্যা চালিয়েছে তারাই পাকিস্তানের মুসলমানদের ওপর চলমান গণহত্যার উপকার একইভাবে পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার সাথে জোট বেঁধেছিল এই বলে যে তারা বাঙালিদের ইজত ও পবিত্রতা রক্ষা করবে তারাই আজ বাঙালি মুসলমানদের পবিত্রতা আকিরা বিশ্বাস সম্মান জীবন ও সম্পদের উপর আঘাত হানছে ষাট বছর আগে তারা এই উপমহাদেশের ইসলাম ও মুসলমানদের রক্ষা করার নামে পাকিস্তানের জন্ম দিয়েছিল আজ আমাদের এমন এক পাকিস্তান উপহার দেয়া হয়েছে যেখানে না আছে কোন শরিয়ত না আছে কোনো স্বাধীনতা বা সম্মান এর সরকার ব্যবস্থা আর্মি গোয়েন্দা বিভাগ পুলিশ ও বিচার বিভাগ ক্রুশেদারদের ভাড়া কলা গোলামের মতো দক্ষিণ এশিয়ায় তাদের মুসলিম নিধনকে নানানভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে একইভাবে চল্লিশ বছর আগে বাংলাদেশের জন্মলগ্নে জনগণের স্বাধীনতা মর্যাদা সম্মান ও ব্যক্তি স্বাধীনতা রক্ষার নামে যে ধোকা দেওয়া হয়েছিল সেই বাংলাদেশ আজ একটি বিশাল আকার জেরখানায় পরিণত হয়েছে এখানে আজ প্রতিনিয়ত ইসলামের ইজ্জত তাদের আত্মসম্মান ও ইবাদত খানার পবিত্রতা নষ্ট করা হচ্ছে কুসেডাররা রাজনৈতিকভাবে সেনাশক্তির মাধ্যমে ও বুদ্ধিবৃত্তির মাধ্যমে মুসলিম নিধনের যে চেষ্টা চালাচ্ছে তাকে আঞ্জাম দেওয়ার জন্য আজ মুসলিমদের জীবনকে হুমকির সম্মুখীন করা হচ্ছে নির্যাতন চালানো হচ্ছে পাকিস্তান থেকে মুক্তির প্রকালে যে দাবি করা হয়েছিল যে বাংলাদেশ একটি স্বাধীন আত্মনির্ভরশীল দেশ হয়ে উঠবে সে বাংলাদেশ আজ ইন্ডিয়ার একটি বশীভূত দাসরাষ্ট্রে পরিণত হয়েছে ইসলামের চিহ্ন মিটিয়ে দেওয়ার জন্য ইসলাম ও এর পবিত্র নবী সালের বিরুদ্ধে কেন ইসলামের বিরুদ্ধে যুদ্ধের নীতিতে তারা পরস্পর ঐক্যবদ্ধ আর এ কারণেই তাদের পারস্পরিক সম্পর্ক দিনে দিনে মজবুত হচ্ছে এই তিক্ত সত্য সম্পর্কে আমাদের সচেতন হতে হবে যাতে দুর্ভাগ্য অপমান ও পরাধীনতা থেকে নিজেদের মুক্তির পথে প্রথম পদক্ষেপ গ্রহণ করতে পারি আমার প্রিয় মুসলিম ভাইরা হাজার হাজার নিরীহ মানুষকে বাংলাদেশের রাস্তায় হত্যা করা হয়েছে তাদের কোনো অপরাধ ছিল না বরং তাদের এই কারণে হত্যা করা হয়েছে তারা ইসলাম সরকার ও কিছু মুষ্টিমেয় সীমা লঙ্ঘনকারী নাস্তিকদের গোপন আতাতে বিরোধিতা করেছিল যারা ইসলাম ও আল্লাহ নবী সাল্লামের বিরুদ্ধে জঘন্য কথাবার্তা বলে বেড়াচ্ছিল শত শত দিনের দাওয়াতি ও আলেমদের দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের এক একজন করে ধরা হচ্ছে জেলে ফেলে রাখা হচ্ছে শত নির্যাতন ও জুলুম সহ্য করতে হচ্ছে এবং যাবজ্জীবন বা ফাঁসির আদেশ শুনতে হচ্ছে এই কারণে নয় যে তারা অপরাধী বরং শুধুমাত্র এই কারণে যে তারা কুসেডারদের মুসলিম নিধনের পরিকল্পনা বাস্তবায়নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্বের শয়তান নেতৃবর্গ এই কুশেডার এজেন্টদের ইসলামের অপব্যাখ্যা ছড়ানোর জন্য এবং ইসলাম ধর্ম এর নবী ও আকিদা বিশ্বাস নিয়ে তামাশা করার জন্য পুতুল হিসেবে ব্যবহার করছে আমার বাংলাদেশি মুসলিম ভাইরা হক আলেমদের সাথে থাকা তাদের সাহায্য করা এবং তাদের রক্ষা করার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি ইসলামের শত্রুদের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছি আমি আপনাদের ইসলাম বিরোধী ক্রুসেটারদের বিরুদ্ধে রুখে জানাচ্ছি এই উপমহাদেশের শয়তান নেতৃবর্গ ও পশ্চিমা বিশ্ব ইসলামের নবী ও ইসলামের আকিদা বিশ্বাসের বিরুদ্ধে একত্রিত হয়েছে যাতে আপনাদের তারা তাদের স্বেচ্ছাচারী ও কুফুরি ব্যবস্থার দাসে পরিণত করতে পারে যে ব্যবস্থা তারা আপনাদের উপর চাপিয়ে দিতে চায় তার লক্ষ্য হচ্ছে মানব জাতিকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে তাদের সম্পদ লুণ্ঠন করা ও নিজেদের জাহান্নামী পাশবিক প্রক্রিয়ার মাধ্যমে ছোট ছোট অংশে বিভক্ত করে দেয়া আমি আপনাদেরকে ইসলামের শরীয়তকে আঁকড়ে ধরার আহ্বান জানাচ্ছি এবং এর ইবাদতল্যবোধের প্রতি প্রত্যাবর্তনের আহ্বান জানাচ্ছি ইসলামী শরীয়তের জীবনে ফিরে আসুন এবং আপনাদের সন্তানদেরকে তা দৃঢ়ভাবে আমি বাংলাদেশের সেই দায়িত্ব দিকে আহ্বান জানাচ্ছি যা ইসলাম তাদের জন্য নির্দিষ্ট করেছে আল্লাহ বলেন আর যখন আল্লাহ যাদেরকে গ্রন্থ প্রদত্ত হয়েছে তাদের অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে তোমরা নিশ্চয় এটা লোকদের মধ্যে ব্যক্ত করবে এবং তা গোপন করবে না সুরা আল ইমরান একশো সাতাশি নম্বর আয়াত আল্লাহ আরও বলেন নিশ্চয়ই আমি তাওরাত নাজির করেছি যাতে হেদায়েত এবং আলো ছিল আল্লাহর অনুগত নবীরা তদানুযায়ী ইহুদিদেরকে আদেশ করতেন আর আল্লাহ আলাগণ ও আলেমগণও এ কারণে যে তাদেরকে এই কিতাবুল্লাহ সংরক্ষণের আদেশ দেয়া হয়েছিল এবং তারা তা স্বীকার করে নিয়েছিল অতএব হে ইহুদি আলেমগণ তোমরাও মানুষদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো আর আমার বিধানসমূহের বিনিময়ে পার্থিব সামান্য বস্তু গ্রহণ করো না আর যে ব্যক্তি আল্লাহ নাজির কিন্তু বিধান অনুযায়ী হুকুম প্রদান করে না বিধান না দেয় তাহলে এমন লোক তো কাফের সুরাল মায়দা ৪৪ নাম্বার আয়াত শরীয়তকে নিজেদের জীবনের সর্বোচ্চ আদালত হিসেবে গ্রহণ করার জন্য এবং মানবরচিত আইনের উপর তাকে প্রাধান্য দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং যাতে করে জনগণ বা অন্য কারো খুশি দ্বারা শাসিত হতে না হয় আমি আপনাদের আহ্বান জানাচ্ছি জনগণের নেতৃত্ব দেবার জন্য সেই ব্যাপক ও জনসমর্থিত জাগরণের দিকে যার স্রোত ঝিমিয়ে পড়ে না এবং যার প্রাণশক্তিও স্মৃত হয় না যতক্ষণ পর্যন্ত না মুসলিম ভূমিগুলো শোষিত হবার বদলে শরীয়র দ্বারা শাসিত হয় যতক্ষণ পর্যন্ত না ইসলাম অন্যের অধীনে থাকার বদলে সর্বোচ্চ ক্ষমতা প্রাপ্ত হয় এবং যতক্ষণ পর্যন্ত না ইসলাম অন্দের দ্বারা চালিত হবার বদলে সবাইকে পথ প্রদর্শন করে আমি আপনাদের অনুরোধ করছি জনগণের সামনে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রতারণার চেহারা উন্মুক্ত করে দিতে গণতন্ত্রের মাধ্যমে মুসলিমদের নিষ্পেষণ করার এই পশ্চিমা প্রতারণার মুখোশ খুলে দিন যদি এই পদ্ধতিতে এমন কোন সরকার আসে যারা পশ্চিমাদেরকে রাজি ও খুশি করতে পারে তবে তারা তার সমর্থন করে আর যদি এর মাধ্যমে এমন কোন সরকার আসে যারা পশ্চিমা বিশ্বকে ও ইসলামের দুশ্মনদেরকে সামান্যতম বিরোধিতাও করে তবে তাদের বিরুদ্ধে ট্যাঙ্ক অস্ত্র বোমা ও গুলি তৈরি করে সাজিয়ে রাখা হয় নব্বই দশকে আল জাজেরিয়ার পরে সাম্প্রতিক মিশর এর জলযন্ত্র প্রমাণ আমার সম্মানিত আলেম ওলামা সমাজ আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আল্লাহ সুবানতালার জন্য ইসলামকে রক্ষার জন্য এবং এর নবী সাল্লাম ও পবিত্র ভূমির সম্মান সংরক্ষণের জন্য আপনারা এই উম্মতের ভিতরে শাহাদাতের আকাঙ্ক্ষাকে জাগ্রত করুন এই উম্মতকে আপনাদের অবশ্যই এই শিক্ষা দিতে হবে যে আল্লাহর অসন্তুষ্টিতে বেঁচে থাকার চেয়ে তার রাস্তায় মৃত্যু অনেক ভালো এবং জালেমদের পদতলে ঝুঁকে মরা চেয়ে তার বিরুদ্ধে প্রতিবাদের কষ্ট স্বীকার করা অনেক ভালো আপনাদের অবশ্যই তাদের জানাতে হবে যে মুক্তি চাইলে এর জন্য ত্যাগ স্বীকার করতে হবে Our Prokritoge Shadinotar dám Jibodir emeertathe hobi. We are non-violent with people who are non-violent with us but we are not non-violent with anyone who is violent with us. No, no, no. no. I, I, I will never say that progress is being made. If you stick a knife in my back nine inches and pull it out six inches, there's no progress. If you pull it all the way out, that's not progress. The progress is healing the wound, that's the blow that the blow made. When a criminal starts misusing me, I am going to use whatever is necessary to get that criminal off my back. Freedom. And time, anytime you beg another man to set you free, you will never be free. Freedom is something that you have to do for yourself. What price are you talking about, sir? The price of freedom is death. I have known my own opinion that I have hadiths <laughs> of the whole world. It is a tradition that is Shohid Day, Hamza bin Abdul Muttalib. এবং যে ব্যক্তি অত্যাচারী শাসকদের প্রতিবাদ করে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করে এবং তা করার জন্য সেই শাসক তাকে হত্যা করে وتشريد ونفي فمن أراد أن يحمل مبدعا أو يبلغ دعوة فليضع في حسابه هذه ومن أرادها نزهة ممتعة وكلمة طيبة ومهرجان حافلا وخطبة ناصعة في كلماتها فليراجع سجل الرسل والدعاة من أتباعهم منذ أن جاء هذا الدين بل منذ أن بعث الرسل صلوات الله وسلامه عليهم وإلى يومنا هذا يا علماء الإسلام في بنجلالش عليكم أن تخوضوا مع العلمانيين والملحدين معركة دعوية فكريہ بتکشف تهافت عقائدهم وافكارهم ولتبين للشعب مخاذيهم وفضائحهم وسقطاتهم والمصير المظلم الذي يقودون اليه هي بنگلদেশের ইসলামের আলেমগণ সেকুলার ও নাস্তিকদের সংক্রিন্ন চিন্তা ভাবনা ও বিশ্বের সভা সামনে খোলাসা করার জন্য আপনাদের প্রতি অবশ্যই একটি বুদ্ধিভিত্তিক ও বিস্তৃত লড়াই অবতীর্ণ হতে হবে জনগণের এবং দেশকে তারা যে অন্ধকার গড়িতে নিয়ে যাচ্ছে তা তুলে ধরতে হবে আপনাদের শরীরতে সেই বৈশিষ্ট্যের উপর আলোকপাত করতে হবে যার মাধ্যমে ইসলাম জনগণের জন্য প্রকৃত ন্যায় স্বাধীনতা গৌরব সম্মান পবিত্রতা মূল্যবোধ ন্যায়পরায়ণতা ও মানবিক মর্যাদা নিশ্চিত করে হে ইসলামের আলেমগণ আপনাদের উপরই এই উম্মতের নেতৃত্ব ভার ন্যাস্ত আপনারা যদি সঠিক পথের উপর থাকেন তবে এই উম্মতও সঠিক পথের উপর থাকবে আপনারা যদি দৃঢ়পথ থাকেন উম্মাও দৃঢ়পথ থাকবে আপনারা যদি শক্ত থাকেন উম্মত শক্ত থাকবে কাজে আপনার কাজে যে দায়িত্ব ও কর্তব্য ভার অর্পণ করা হয়েছে তার ব্যাপারে আল্লাহকে ভয় করুন যা সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন আপনার কোনো দুর্বলতার সুযোগে ইসলামের কোনো ক্ষতি হয়ে যাওয়া থেকে সতর্ক থাকুন হে ইসলামের আলেমগণ একটি ঐক্যমতের কার্যক্রম নিয়ে ইসলামের পতাকা তলে একত্রিত হন ইন্ডিয়া পশ্চিমা বিশ্ব সেকুলার ও নাস্তিকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপনাদের সমর্থনে উম্মাকে একত্রিত করুন তারা তাদের প্রভুত্বের দাসত্বকে আপনাকে আবদ্ধ করবার পূর্বেই তাদের বিরুদ্ধে একত্রিত হন একত্বের কালেমার উপর আপনাদের ঐক্য মজবুত করুন আপনাদের কায়দাতুল জিহাদের ভাইরা এ ডকুমেন্ট অন দ্য সাপোর্ট অফ ইসলাম নামে একটি প্রামাণ্য প্রকাশ করেছেন তাতে তারা এই উম্মাকে ঐক্যের জন্য আহ্বান করেছেন আমি আপনাদের জন্য তা পুনরায় উদ্ধৃত করছি যাতে আপনারা এর উপর চিন্তা করতে পারেন এবং এর থেকে উপকৃত হতে পারেন বাংলাদেশ মুসলিম আল্লাহ ও ক্ষমতার ফজিলতে আফগানিস্তানে ইসলামিক খিলাফতের প্রতিষ্ঠা অতি সন্নিকটে আল্লাহর ইচ্ছায় এই জয় হবে ইসলাম ও এর অনুসারীদের জয় এবং নেতৃস্থানীয় আন্তর্জাতিক শয়তান তাদের দোসর ও পূর্ব ইসলামিক বিশ্বে তাদের স্থানীয় প্রতিনিধি সহ সকল ইসলামের পরাজয়। দুঃসন্দের আপনাদের সামর্থ্য শেষ বিন্দু দিয়ে আল্লাহর কল্যাণকর এই ইসলামিক ইমারতের বিজয়কে সাহায্য সহযোগিতা করুন, সম্পদ, জনবল, পরামর্শ চিন্তা ভাবনা দিয়ে মানুষকে এর সহায়তার দিকে আহ্বান করুন আপন লক্ষ্যে অনর থাকুন এবং সবর করুন কেননা আল্লাহর প্রতিশ্রুতিতে বিজয় সন্নিকটেই আল্লাহ বলেন আর মুসা আলাইহাল্লামকে বললেন হে আমার সম্প্রদায় যদি তোমরা আল্লাহর উপর ইমান রাখো তবে তার উপর ভরসা করো যদি তোমরা মুসলিম হও তারা বলল আমরা উপর ভরসা করলাম হে আমাদেরকে এই লক্ষ্যস্থল বানাবেন না আর আমাদেরকে আপনার নিজ এই কাফেরদের কবল থেকে মুক্তি দিন আর আমি মুসা ও তার ভ্রাতার প্রতি ওহি পাঠালাম তোমরা উভয় তোমাদের এই লোকদের জন্য মিশরেই বাসস্থান বহাল রাখো আর তোমরা সবাই নিজেদের সেই গৃহগুলোকে নামাজ পড়ার স্থান রূপে গণ্য করো এবং নামাজ কায়েম করো আর মুমিনদেরকে শুভ সংবাদ জানিয়ে দাও আর মৌসাম বলেন হে আমাদের রব আপনি ফেরাউন ও তার পরিষদ বর্গকে দান করেছেন জাঁকজমকের সামগ্রী এবং বিভিন্ন রকমের সম্পদ প্রার্থী জীবনে হে আমাদের রব যার কারণে তারা আল্লাহর পথ হতে মানব মণ্ডলীকে করে হে আমাদের রব তাদের সম্পদগুলোকে নিশ্চিহ্ন করে দিন এবং তাদের অন্তর সমূহকে কঠিন করুন যাতে তারা ইমান না আনতে পারে যতক্ষণ তারা যন্ত্রণাময় আজাবকে দেখে নেয় তিনি আল্লাহ বললেন তোমাদের উভয়ের দোয়া কবুল করা হল অতএব তোমরা দৃঢ় থাকো আর তাদের পথ অনুসরণ করো যাদের জ্ঞান নেই থেকে নম্বর আমার উন্বই মুসলিম বাংলাদেশে যে ঘটনা ঘটে চলছে তা এই ব্যাপারের পরিষ্কার সাক্ষ্য বহন করে যে পশ্চিমা মিডিয়া ও ইসলামিক বিশ্বের মিডিয়া পরিপূর্ণভাবে পশ্চিমা রাজনৈতিক নেতৃত্ব ইন্ডিয়া ও ইসলামের সাধারণ শত্রুদের সাথে মিলেমিশে একত্রিত হয়ে কাজ করছে বাংলাদেশের রাস্তায় যখন হাজারো মানুষকে গণহত্যার সম্মুখীন হতে হচ্ছে তখনও এমন কাউকে পাওয়া যাচ্ছে না যে তাদের সাহায্যার্থে এগিয়ে যেতে পারে বরঞ্চ মিডিয়াগুলো এই ঘটনাটিকে অত্যন্ত তাৎচিল্যের সাথে এড়িয়ে গেছে সরকারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে দাবি করা হয়েছে যে মাত্র এক জনের মতো লোক নিহত হয়েছে হাজারো লোকের মৃত্যুর পরও বাংলাদেশে যেখানে আরও মানুষ নিহত হবার পথে পশ্চিমা বিশ্ব তখন একদম চুপ ইন্ডিয়া তো এমন একটি ন্যাক্কারজনক ঘটনার উপর তাদের সন্তুষ্টিও প্রকাশ করেছে আমেরিকা আর ইন্ডিয়া এখনও বাংলাদেশের দুর্নীতি পরায়ণ সরকারকে তাদের মদত দিয়ে যাচ্ছে একইভাবে মিশরে যখন পাঁচ হাজার লোককে হত্যার পর তাদের মৃতদেহগুলোকে রাস্তায় পোড়ানো হচ্ছে তখন আমেরিকা শান্তি আর সমঝোতার বলি আওরাচ্ছে। কিন্তু যখন লক্ষ লক্ষ মুসলিমদেরকে আফগানিস্তান ইরাক ফিলিস্তিন কাশ্মীর ফিলিপাইন গুজরাট আহমেদাবাদ ও সোমালিয়াতে হত্যা করা হচ্ছে পুরো বিশ্ব তখন বুবা হয়ে থাকছে তাদের বিরুদ্ধে তখন পূর্ণমাত্রায় সেনা অভিযান চালানো হচ্ছে যাতে সকল আন্তর্জাতিক চক্রেরা ও তাদের স্থানীয় দর্শরা অংশগ্রহণ করছে তাদের গ্রামের পর গ্রাম ও ঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে মহিলা ও শিশুদের হত্যা করা হচ্ছে অর্থাৎ তাদের এই বলে শরিয়াত প্রতিষ্ঠা করতে দেয়া হয় না যে তারা জঙ্গি ও স্বাধীনতার শত্রু পক্ষান্তরে যখন সালমান রুশি তাসলিমান নাস্তিন রাজীব হায়দাররা ইসলাম ইসলামের নবী এবং এর আকিরা বিশ্বাস নিয়ে উপহাস করে তখন তাদের বীরের মর্যাদা দেয়া হয় তাদের পক্ষ নেওয়া হয় নানাবিধ সম্মান ও পুরস্কারে ভূষিত করা হয় এমনকি হোয়াইট হাউস বা টেন ডাউনিং স্ট্রিটে তাদের উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় কেন কারণ তারা পশ্চিমা বিশ্ব ও ইসলামের শত্রুদের সাহায্যের মাধ্যমে স্বাধীনতার প্রতীক হয়েছে কিন্তু যারা গোয়েন্দারমবে বা সিআই এর গোপন কারাগারে বন্দী তাদের মুক্তি পাবার কোন অধিকার নেই তাদেরকে অবশ্যই নির্যাতন ভোগ করতে হবে কোনো অধিকার দেওয়া হবে না এবং আমেরিকা সরকারের খেয়াল খুশি মতো আদালতের রায় ছাড়াই দীর্ঘ সময় কারাগারে বন্দী করা রাখা হবে কেননা আমেরিকার মতানুযায়ী মানব অধিকার পাবার মতো তারা কোনো মানুষই নয় মানব সমাজের জন্য আমেরিকা যে আচরণের বিধিমালা আছে তারা তা পাবার যোগ্যই নয় এটি কেবলমাত্র ক্ষমতা আর অহংকারের অন্ধযুক্তি মানবাধিকারের সাথে এর কোন সম্পর্ক নেই বরঞ্চ এটা কেবল একজন পুনর্জাগরক শাইক ওসামা বিন লাদেন রহমতুল্লা আলাইহে পুরোপুরি বুঝতে পেরেছিলেন তিনি তাদের সাথে সেই যুক্তি দিয়েই মোকাবেলা করেছিলেন যা তারা বুঝতে পারে তারা যে ভাষা বুঝতে পারে সে ভাষাতেই তিনি কথা বলেছিলেন আর তা হচ্ছে মানে হচ্ছে আপনাকে সর্বদা পশ্চিমাদের অনুরাগ ও সন্তুষ্টি ভিক্ষা চাইতে হবে কিন্তু যদি আপনি মানুষকে আল্লাহর একত্রের দিকে আহ্বান করেন যদি তাদের ইসলাম জিহাদ সৎ আদেশ ও নিষেধের দিকে আহ্বান করেন এবং শরীয়ত প্রতিষ্ঠার কথা বলেন তবে আপনি একজন জঙ্গি হিসেবে আখ্যায়িত হবেন আর তখন মীমাংসার একমাত্র পথ হিসেবে তারা আপনার বিরুদ্ধে বোমাবাজি হত্যা ও যুদ্ধের পথকে বেছে নেয় কারণ গণতন্ত্র এমন একটি রাস্তা যাতে চলতে থাকলে আপনার সামনে কেবল পশ্চিমা বিশ্বের গোলামী পথই খোলা থাকবে কিন্তু যদি এই গণতন্ত্রের মাধ্যমে আপনি পশ্চিমা বিশ্বের মতে খেলাফ কোন পদক্ষেপ গ্রহণ করেন সাথে সাথে আপনি জঙ্গি হিসেবে আখ্যায়িত হবেন গণতন্ত্রের এই মুখপাত্ররা যে জিনিসটি প্রকাশ করে না তা হচ্ছে এটি মূলত অধিকাংশের খেয়াল খুশির একটি শৈলতান্ত্রিক প্রকাশ মাত্র গণতন্ত্রের সত্য সেটাই যেটা অধিকাংশ লোকের পছন্দ স্প্রিয়া ও মতামতের দ্বারা সত্য বলে গৃহীত হয় অধিকাংশের খেয়ালই এখানে আইন বলে স্বীকৃত হয় এমন একটি জীবন ব্যবস্থা যাকে অবশ্যই মান্য করতে বাধ্য করা হয় আর এর থেকে অত্যন্ত ভয়ঙ্কর এক আকিদা জন্ম হয় গণতন্ত্রের প্রবর্তকের মতানুযায়ী তা হচ্ছে আল্লাহর পরিবর্তে সার্বভৌমত্বের প্রকৃত মালিক তখন জনগণ হয়ে যায় গণতন্ত্রের প্রকৃত বাস্তবতা এই যে এটি কোনো ধর্ম মূল্যবোধ বা নীতি ধার ধারধারে না অধিকাংশের মতামত প্রাপ্ত যে কোনো কিছুই তখন সঠিক বলে বিবেচিত হয় আজকের গণতান্ত্রিক ব্রিটেন যুগ যুগ ধরে মুসলিমদের দেশ দখল করে লাখ অধিবাসীদের হত্যা করেছে তাদের সম্পদ লুণ্ঠুন করেছে এই গণতান্ত্রিক ব্রিটেন ইউদিদের কাছে ফিলিস্তিনকে হস্তান্তরের ওয়াদা করেছে এই গণতান্ত্রিক ব্রিটেনই ফিলিস্তিন থেকে বের হওয়ার পূর্বে জায়নিজদের কাছে ফিলিস্তিন হস্তান্তর করেছে একইভাবে গণতান্ত্রিক আমেরিকায় জাপানের উপর দু দুটি আনবিক বোমার বিস্ফোরণ করে তার পঞ্চাশ লক্ষ মানুষের প্রাণহানি ঘটিয়েছে এই আমেরিকায় ইরাকের পঞ্চাশ লক্ষ শিশুকে হত্যা করেছে আরো লাখ লাখ হত্যা করছে আফগানিস্তান ও ইরাকি পুস্কেদারদের হামলা চালানোর মাধ্যমে আমাদের ভুলে গেলে চলবে না যে গণতান্ত্রিক আমেরিকায় ইসরাইলের প্রতিষ্ঠাতা অর্থ ও অস্ত্রের যোগানদাতা এবং তার নিরাপত্তা ঠিকাদার এই গণতান্ত্রিক আমেরিকায় করে নিচ্ছে তা গণতান্ত্রিক ইসরায়েল আর যদি কেউ এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তবে তাকে পশ্চিমারা জঙ্গি বলে আখ্যায়িত করে গণতান্ত্রিক ইন্ডিয়ায় কাশ্মীর গুজরাত আহমেদাবাদ এবং আসামের মুসলিমদের নির্বিচারে হত্যা করছে আর এইসব অপরাধী সংগঠিত হচ্ছে অধিকাংশের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনে কাজে এই সমস্ত মানবতা বিরোধী কর্মকাণ্ড গণতান্ত্রিক সমাজে আইনত সিদ্ধ এবং সম্পূর্ণভাবে ভাবে ন্যায্য বলে গৃহীত হয় এর কারণে গণতন্ত্র একটি দিন জীবন ব্যবস্থা যা ইসলামের দিনের বিরোধিতা করে কারণ ইসলামে আত্মসমর্পণ হচ্ছে আল্লাহর শরীয়তের কাছে মাথা নত করা আর গণতন্ত্রের আনুগত্যের অর্থ হচ্ছে অধিকাংশের খেয়াল খুশির কাছে নত হওয়া ইসলামের সার্বভৌমত্ব আল্লাহর আর গণতন্ত্রে তা হচ্ছে জনগণের আল্লাহ বলেন বিধান দেওয়ার অধিকার শুধু আল্লাহরই তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা শুধুমাত্র তারই করবে আর ইবাদত করবে না এটাই সরল সঠিক দিন কিন্তু যেমনি ভাবে খ্রীষ্ট বিশ্বাসের অধীনে থেকে ইসলামিক শরীয়ত প্রতিষ্ঠা করা সম্ভব নয় ঠিক তেমনি ভাবে গণতন্ত্রের অধীনেও ইসলামিক শরীয়ত প্রতিষ্ঠা করা সম্ভব নয় খ্রিস্টান ধর্মে বিশ্বাসী কারো উপর মদ্যপান ও ব্যবিচারে নিষেধাজ্ঞা আরোপ করা কি যুক্তিসঙ্গত তেমনি ভাবে একজন মুসলিমের নিকট এসে শরীয়তের মূল্যীতি বাদ দিয়ে ও আল্লাহর জায়গায় জনগণের সার্বভৌমত্ব ও মানবরচিত আইন মেনে নিয়ে দিন কায়েমের কথা বলা ও অযৌক্তিক বাতুলতা মাত্র আমার নির্যাতিত ও নিপীড়িত ভাইরা বাংলাদেশে যা ঘটছে তা বার্মার ঘটনা থেকে খুব বেশি বিচ্ছিন্ন নয় প্রতিপি গণহত্যার সাথে সাথে ইসলামের দুশ্মনরা তাদের সরকারকে এই বলে আরো অর্থনৈতিক সাহায্য করে যে তারা বারমার মানবাধিকার অবস্থার উন্নয়ন করছে হ্যাঁ তারা অধিকার বলতে নির্যাতিত নিপীড়িত ও পদদলিত মুসলিমদের বিরুদ্ধে জালিম শত অধিকারকে বুঝায় সেই অধিকার যা তখনই একজনকে তারা দেবার যোগ্য মনে করে যখন সে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে ও নির্যাতন চালায় এটাই মানবাধিকারের প্রতারণা সত্যিকারের চেহারা যখন আমাদের রক্তের নদী প্রবাহিত করা হচ্ছে আর ইজ্জত নিয়ে ছিড়িমিরি খেলা হচ্ছে তখন তারা মনে করে আমাদের মানবাধিকারের ছলনাময়ী বাণীতে ভুলিয়ে রাখতে পারবে এটাও এখানে বলা জরুরি যে তথাকথিত বিরোধী দলীয় কর্মী শানসুচি তার দেশে ঘটে যাওয়া মুসলিমদের গণহত্যার উপর নেতিবাচক অবস্থান গ্রহণ করেছে যাকে বার্মার মানবাধিকতা প্রতিষ্ঠার জন্য নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে এবং হোয়াইট হাউসে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়েছে বার্মার গণহত্যার পিছনে এই নিরবতা আমেরিকার আশীর্বাদ পুষ্ট বাস্তবে আমেরিকা বলেছে যে বার্মা গণতন্ত্রের ও মানবাধিকারের পথে গুরুত্বপূর্ণ সাফল্য লাভ করেছে সেই মানবাধিকার যা নির্বাচন ও সংজ্ঞায়ন হয় আমেরিকার দ্বারা যেমন ইসরায়েলিদের ফিলিস্তিনিদের হত্যা করার অধিকার ইরাক আফগানিস্তান ও ইয়ামেনে আমেরিকার বোম্বিং করার অধিকার এবং ফরাসিদের মালিতে বোম্বিং ও দখল করার অধিকার আমেরিকা তার নিরবতার মাধ্যমে ও পর্দার অন্তরালে থেকে সহযোগিতা করার মাধ্যমে মুসলিম গণহত্যার মদত করে যাচ্ছে সত্যি বলতে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের সাহায্য সহযোগিতা ব্যতিরেখে বাংলাদেশে তাদের গোলামেরা আল্লাহর রসুল সাল্লাসালামের উপহাস করার মতো এত বড় সাহস কখনো পেত না সুদান ও ইন্দোনেশিয়ার সংখ্যালঘুদের নিয়ে পশ্চিমাদের কুম্ভারস্রু বিসর্জনের সাথে আমাদের তুলনা করা উচিত বাংলাদেশ বার্মা ফিলিপাইন ইন্ডিয়া আফগানিস্তান কাশ্মীর ইরাক ইয়ামেন সোমারিয়া মালি ফিলিস্তিন ও মিশরে মুসলমানদের বিরুদ্ধে চলমান অবস্থার প্রতি তাদের উদাসীনতাকে তখনই আমাদের সামনে এই চিত্র পরিষ্কার হয়ে যাবে যে মানবাধিকার বলতে তারা তাদের লোকদের অধিকার বোঝায় আমাদের নয় কাশ্মীরে মুসলিম হত্যা এবং আসাম গুজরাট ও আহমেদাবাদের বর্ণবাদী পরিচ্ছন্নতা অভিযান থেকে বাংলাদেশ ও বার্মার ঘটনাগুলো খুব বেশি দূরে নয় দক্ষিণ ও পূর্ব এশিয়াতে মুসলিমদের বিরুদ্ধে এই চলমান গণহত্যা আকস্মিক ঘটনা নাকি এটি পশ্চিমা বিশ্ব দিল্লি ও বেইজিংয়ে সম্মিলিত কোন দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র অধিকন্তু এই ঘটনাগুলোর সাথে আমরা পাকিস্তানের কমই অঞ্চল আফগানিস্তান ইরাক সিরিয়া ফিলিস্তিন ইয়ামেন সোমালিয়া মালি ও সাম্প্রতিক সময় মিশরের অবস্থানগুলোকে মিলাই তবে এর থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি সমগ্র বিশ্বের মুসলিম ভাইরা আমাদের সাধ্যে যা কিছু আছে তার সাহায্যে আমাদের একটি সত্যিকারের প্রতিষ্ঠা দাঁড় করানো উচিত যাতে করে বাংলাদেশ ইন্ডিয়া বার্মা ও শ্রীলঙ্কার মুসলমানদের বিরুদ্ধে চলমান এই নির্যাতন খতম করা যেতে পারে দিনের দায়ী লেখক সাংবাদিক ও দিনের প্রতি দরদি চিন্তাবিদদের উপর দায়িত্ব যেন তারা এই বিষয়গুলোকে লোকদের সামনে তুলে ধরেন যাতে তারা তাদের সরকারের উপর এই সব নির্যাতন করার জন্য চাপ প্রয়োগ করতে পারে একইভাবে যারা মুসলিমদের সহযোগিতা করে থাকেন এমন দান কার্যে জড়িত ব্যক্তিবর্গ ধনী মুসলিম ও ব্যবসায়ীদের উপর দায়িত্ব হচ্ছে বারবার মুসলিমদের সাহায্য সহযোগিতা করা এবং তাদের প্রয়োজনগুলো পূরণ করা আর আমরা কাশ্মীর গুজরাট আসাম ও আহমেদাবাদ ভাই ও জনগণকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা যারা হিন্দু আধিপত্যের আধারের নীচে বসবাস করছেন যে অপরাধ আপনাদের চোখের সামনে সংগঠিত হয়েছে বা এখনো যেসব নিষ্ক্রিয়তা আপনাদের সামনে ঘটছে তা সেই সত্যেরই প্রত্যয়ান করে যে জাতীয়তাবাদের স্লোগানের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় আপনার অংশগ্রহণের মাধ্যমে হিন্দু ও মুসলিমদের ঐক্যের যে মিথ্যা বুলি আওড়ানো হচ্ছে তা তাদের ইন্ডিয়াবাদী ছাড়া আর কিছুই নয় সম্ভবত আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে এই ব্যবস্থা হিন্দু ও মুসলমানদের কাছাকাছি আনতে চায় কেবল মুসলমানদের হিন্দুদের কাছে সহজ শিকারে পরিণত করার জন্য আমার সম্মানিত মুসলিম ভাইরা এবং হিন্দুদের অন্ধকারের জন্য ঘৃণ আধিপত্যের নিচে বসবাসরত লোকসকল আমাদের সেই মূল বিশ্বাসকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে যাতে ইমানদারদের সাথে বন্ধুত্ব ও কাফেরদের সাথে বৈদিতা পোষণের কথা বলা হয়েছে অর্থাৎ আল ওলা ওয়াল বারাহ আমাদের অবশ্যই আল্লাহ সুবাহতাল্লার কথাকে মনে রাখতে হবে হে মোমিনগণ তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদের বন্ধুরূপে গ্রহণ করো তোমরা কি তাদের সাথে বন্ধুত্ব করছো অথচ তারা তোমাদের নিকট যে সত্য এসেছে তার সাথে কুফরি করছে রসুল এবং তোমাদেরকে বহিষ্কার করছে এ কারণে যে তোমরা তোমাদের রব আল্লাহকে বিশ্বাস করো যদি তোমরা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আমার পথে জিহাদের উদ্দেশ্যে বের হয়ে থাকো তবে তোমরা তাদের সাথে গোপনের বন্ধুত্ব প্রতিষ্ঠা করো না যেহেতু তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তা আমি সম্যক অবগত তোমাদের মধ্যে যে এটা করে সে তো হয় সরল পথ হতে দূরে সূরামাহিনা আয়াত আরও বলেন দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ হতে বহিষ্কার করেনি তাদের প্রতি সদব্যবহার ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না আল্লাহ তো ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন আল্লাহ শুধু তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করছে তোমাদেরকে স্বদেশ হতে বহিষ্কার করছে এবং তোমাদেরকে বহিষ্কারে সাহায্য করছে সুতরাং তাদের সাথে যারা বন্ধুত্ব করে তারা তো অত্যাচারী সুরা মুহিনা আট থেকে নয় আমাদের অবশ্যই আল্লাহর এই বাণীর উপর আমল করা উচিত তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না অথচ অসহায় পুরুষগণ নারীবৃন্দ এবং শিশুরা বলে যে হে আমাদের রব আমাদের অত্যাচারী অধিবাসীদের এই নগর হতে রক্ষা করুন এবং সিও সান্নিধ্য হতে আমাদের পৃষ্ঠপোষক ও নিজের নিকট হতে আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করুন যারা ইমান এনেছে তারা আল্লাহর পথে যুদ্ধ করে এবং যারা কুফুলি করেছে তারা তাগুদের পথে যুদ্ধ করে অতএব তোমরা প্রতিটি অপরাধের জন্যই শাস্তি রয়েছে যে কাটার চাষ করে সে কখনো ফুল তোলে না কিছুটা সময় লাগলেও নির্যাতিতরা ঠিকই তাদের অধিকার ফিরে পাবে আল্লাহ সুন্নতলা সত্যিই বলেছেন অত্যাচারীরা শীঘ্রই জানবে تاديل جنتب بوستر کوتھائي سوراشوارا دوشو شاتاش نمبر آيات آر پولیشه چه دواء ايجے شمستو پروشنشا اللہور جینی بشو جاغو تے پتی پلو سلام او شانتی بوشی تهوک آمدرنتا محمد تاار پولی بار برگو او صحابة دے روپور اما الحکومة الهندية الغاشمة الظالمة المجرمة فأقول لها ان الجرائم لا تمر بغير ثمن ومن يزرع الشوك لا يجن الورد وان الحق لا بد أن يعود لأصحابه ولو بعد حين وصدق الله العظيم وسيعلم الذين ظلموا أن يمنقلبي ينقلبون وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى اللهم على سيدنا محمد وآله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته